ইক্রিমা রহমাতুল্লা আলহী বলেন আল্লাহর বাণী কাসান দিহাকান সুরা আনাবা আয়ত নম্বর চৌত্রিশ এর তাপসির প্রসঙ্গে বলেন একের পর এক শরাবে পূর্ণ পেয়ালা